বুসর ইবনে সাইদ রহমতুল্লা আলহি হতে বর্ণিত যে জায়দ ইবনে খালিদ রাহ আনহু তাকে আবুজ্জুহাইম রা তালাহহু এর নিকট পাঠালেন যেন তিনি তাকে জিজ্ঞেস করেন যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারীর সম্পর্কে তিনি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হতে কি শুনেছেন তখন আবুজুহাইম রাজিউল্লা তাল্লা আনহু বললেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানত এটা তার কত বড় অপরাধ তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার ৪০ দিন অথবা মাস অথবা বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত আবু নজর রহমতুল্লা আলাহি বলেন আমার জানা নেই তিনি কি ৪০ দিন বা মাস কিংবা ৪০ বছর বলেছেন